বাংলা মানবতা সমাধান মোহাম্মদ সৌম ওসল মোহাম্মদ সসালামালাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম তলমা রসুল যে প্রান্তে যে দেশে যেখানে বসে পৃথটিভি বাংলার সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মুবারক জানাচ্ছি বন্ধুগণ আসুন না সবাই মিলে বিশ্বনবী মোহাম্মদ অধ্যয়নে সর্বত্র নিয়ে আসি কারণ তার জীবন সর্বোত্তম বলে সনদ দিয়েছেন স্বয়ং রব আলিন আল্লাহ সহ আল্লাহ সানা নিজে তার হাবিবকে অ্যাড্রেস করে বলেছেন নিশ্চয় আপনি স্বীকৃতি দিলেন তাকে আমাদের অনুসরণ করতে আদেশ করেছেন আল্লাহ সুফাতলাহ আর মোহাম্মদ সাল্ল আলী বোসাল্লামের আনুগত্য অনুসরণ অনুকরণ করার জন্য তার জীবন জানার বিকল্প নাই তার জীবনে প্রত্যেকটি অধ্যায় আমাদের জন্য শিক্ষণীয় প্রত্যেকটি পর্ব আমাদের জন্য অনুকরণীয় প্রত্যেকটি বিষয় আমাদের জন্য নমুনা বা আদর্শ তিনি চোদ্দ শত বছর আগে জন্ম নিয়েছিলেন তেষট্টি বছর বয়সে পৃথিবী থেকে চলে গিয়েছেন নব্বুল আলমিন তাকে আদেশ করে বলেছেন কুল ইন্নি রসুলি ইম জেমি আন্নী আপনি বলে দিন সবার কাছে ও মানব দানব আমি মুহাম্মদ বিন আবদুল্লাহ তোমাদের সবার থেকে প্রেরিত আসুন না তার হাবিবকে আপন করতে শিখি কারণ কেমতের কঠিন দিনে বিভ্রান্ত মানুষেরা কেয়ামতের কঠিন দিনে রসুলকে যারা অনুসরণ অনুকরণ করেনি জানেনি বুঝেনি বলবে ইয়ালাইতানি আফসুস ইত্তখ তোমার যদি আমি ও রসুলের সাথে পথ চলতাম রসুলকে অনুকরণ অনুসরণ করতাম বন্ধুগণ যার কথা কাজ সমর্থন আর গুণাবলী আমাদের জন্য পাতেও তার জন্ম নিয়ে আমরা তার সিরাত নিয়ে আমরা এই আলোচনা করছি সবাইকে রব্বুল আলমিন বরকতময় করুন আমিন বন্ধুগণ পৃথিবীতে রব্বুল নবী এবং রসুল আলি হিমসাল্লামকে পাঠিয়েছেন দুইজন কেবল ব্যতিক্রম একজন আলম আলী থেকে আরেকজন ঈসা ইমেন আর তা হলো এই ভাষায় তিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে আর মাটির নির্যাস মানে হলো মা বাবা মাটি থেকে উৎপাদিত ফসল খেয়েছে ফল খেয়েছে আর এ থেকে হয়েছে কাছাকাছি হয়ে শুক্রাণু আর ডিম্বাণু যখন মায়ের রেহেমে নিষিদ্ধ হয়েছে তখন হয়েছে আলাপ অব্রীন বলেছেন তিনি সৃষ্টি করেছেন মানুষকে মাটির নির্যাস থেকে আর মাটির নির্যাসকে তিনি তারপর সুরক্ষিত কুটুরি হাদি শরীফ করেছেন মানুষের দেহের রক্তের প্রবাহের সাথে মিশে গিয়ে চলতে পারে শয়তান ইস বা জিন দুষ্ট মানুষের শিরা উপসিরা দিয়ে চলতে পারে বৈজ্ঞানিক বিশ্লেষণে প্রমাণিত জীবাণু থেকে হান্ড্রেড পারসেন্ট সেফ ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মতো এটি সুরক্ষিত জায়গা রেখেছেন চামড়ার ঝিল্লি হিসেবে মায়ের তলপেটে আর ওখানেই আমরা জন্ম নিয়েছি আর ওই চামড়ার প্যাকেটের মধ্যে যার নাম রেহেম এর মধ্যেই শুক্রাণু আর ডিম্বাণু একটার একটা নিষিক্ত হয়ে বড়শির মতো আলাক এর হয়ে ঝুলে থাকে রব্বুল আলমী তারপর বলছেন ফাখালাকাল আলা কাতা মোদগা তারপর এই ঝুলে থাকা বড়শির মতো পিণ্ডটি সাদা পিণ্ডের আকারে রূপ গ্রহণ করে তারপর তারপরকাল মোদগা তা এজা আমা তারপর রব্বুল আলমী এই সাদা পিণ্ডটাকে ধীরে ধীরে হারে পরিণত করে দেন তারপর তার নিজ অনুগ্রহে মায়ের রেহেমের মধ্যে ওই হারের উপরে এজামের উপরে গুস্ত আর চামড়া দিয়ে দৃষ্টিনন্দন করে আমাদের সৃষ্টি করেন তিনি নিজেই বলেছেন কোথায় শুক্রানু ডিম্বানু আর কিভাবে রব্বুলা আলমিন এর ভিত্তিতে আমাদেরকে সুন্দর হার গুস্ত মাংস দিয়ে শরীর দিয়ে নয়াবিরাম করে এক ব্যতিক্রমী সৃষ্টি হিসেবে পৃথিবীতে জন্ম আর এই ধারাবাহিকতায় সকল আদব সন্তান জন্ম নিয়েছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল তালী ওসাল্লাম এবার আসুন বন্ধুরসুল সাল্লাহ তাল আলী ওসাল্লামকে তার মা গর্বে ধারণ করেছেন আমাদের কাছে সবচেয়ে বেশি পরিণান যোগ্য হল তিনি যে জন্ম নিলেন একজন আদর্শ মায়ের গর্ব থেকে একটি উত্তম বংশধারা থেকে আমরা যেমন জন্ম নেই ঠিক এইভাবেই তিনি জন্ম নিয়েছেন সুতরাং আমাদের কাছে সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য আমাদের জন্য শিক্ষণীয় হল আমরা আমাদের বংশধারাকে ঠিক করব আমাদের উত্তরাধিকারকে ঠিক করব আমাদের নসলকে ঠিক করব আমাদের নারীদেরকে ঠিক করব। আমাদের স্ত্রীদেরকে আরহা নিজেরাও হব আদর্শ পিতা রবুল আলমিন এমনটা বুঝার তৌফিক মায়ের গর্ব থেকে আব্রাহার হাতির বাহিনী ধ্বংস হওয়ার বছরে অনেকগুলো ঐতিহাসিক প্রমাণিত ফজল সাল্লাহ জন্ম এবং আব্রাহার হাতির বাহিনী ধ্বংস হওয়ার মধ্যে দিন অথবা পঞ্চান্ন দিনের পার্থক্য ছিল অনেকেই বলেন বর্তমান আমাদের ইংরেজির হিসাব অনুযায়ী দিনটি ছিল বিশ অথবা বাইশে এপ্রিল ৫৭১ পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম জন্ম নিলেন মোহাম্মদ সাল্ল জন্ম গ্রহণ করার সাথে সাথে অনেকগুলো ঘটনা আমরা শুনতে পাই কিন্তু বিশ্লেষণ করে দলিল সহ প্রমাণ করতে গিয়ে সবাইকে আমরা বলব না বিশ্বাস করব না বরং সর্বাই মাথা পেতে নিয়ে এটা বিশ্বাস করি এটা গ্রহণ করি এটা সত্য যে মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লা জন্ম নিলে আমিন আর আব্দুল নাতি হিসেবে আর বারটি ছিল সোমবার ছিল রবিউল আল তারিখটি রবিউলের নয় তারিখ মোহাম্মদ সাল্লা স্বাভাবিক ভাবে আবদুল্লাহ আলি আফজল্লা পৃথিবীতে জন্মের সাথে সাথে কি খাবেন হ্যাঁ স্বাভাবিকভাবে আমরা শিশুরা যা খেয়েছি আমাদের শিশুরা যা খায় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তাই খেয়েছেন আর তা কি বন্ধু দেখুন রুহের জগতে আদম স্পর্শ করে আদমের মেরুদণ্ড থেকে অনন্তকাল পর্যন্ত আদম সন্তান যারা আসবে সকলের প্রাণকে একত্রিত করেছিলেন সবাইকে একত্রিত করে রব্বুল আলমিন প্রশ্ন করলেন আলস্তিক আমি কি তোমাদের রব নই রোহের জগতে সকল সত্তা একসাথে একত্রিত হয়ে আমরা সবাই বলেছিলাম বালা অবশ্যই শুধু তাই না আমরা বলেছিলাম আমরা স্বীকৃতি দিলাম তুমি আমাদের রব পাশাপাশি বললাম শাহিদ না আমরা সাক্ষীও দিলাম তো বলে আমি প্রশ্ন করলেন আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম যারা অতীত হয়েছে যারা বর্তমান রয়েছে যারা অনাগত আসবে ভালো আর মন্দ জান্নাতি আর জাহান্নামি নবী এবং তার উম্মাদ সবাই মিলে বলেছিলাম সাক্ষী থাকলাম সুতরাং আমরা রুহের জগতে যেমন আমাদের কাছে নিজেকে রব বলে পরিচয় করিয়েছেন। পাশাপাশি তৃতীয় পক্ষ হিসেবে আমরা সাক্ষী ছিলাম রবুল্লা আলামিন আমরা যে সাক্ষী ছিলাম এবং কেন রব্বুল আলমিন এই স্বীকৃতি নিলেন এর কারণ দুইটি কারণ এক নম্বর জানতাম না তাই রবাণ রুহের জগতে প্রথমই পরিচয় করিয়ে দিয়েছে দুই নম্বর আবাহিনে আমার বাপদাদা পূর্বপুরুষ সব ছিল মুশ্রিক আমি ছিলামিব একশো চোদ্দটি সৌরা এর প্রথম সৌরা আল ফাতেহা এর সর্বপ্রথম সৌরা তে রব আলমী নিজেকে যেভাবে পরিচয় করিয়েছেন তাও আলহামদুলিল্লাহ প্রশংসা সব কেবলই আল্লাহ জীবনের বেঁচে থাকা ওঠা সব জড়িত আমরা বিষয়গুলো নিয়ে কথা বলবো জানব তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন discussion discussion, discussion debate. debate debate rebuttal rebuttal conclusion rebuttal, rebuttal, conclusion eliminate misconceptions about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun shommukh shamore protiriyoshpotibar rat 9tay apunor samprochar shokal peace tv bangla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 যেটা এটার নামই হলো হাদিস্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের নিষেধ যেভাবে হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হটপত অটল থাকবে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দেবে কথা ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে এলাম বিরতির আগে আমরা আলোচনা করছি নিজেকে পরিচয় করিয়েছেন রব বলে রুহের জগতে এমনি সুরাতুল ফাতে সূচনায় যে সুরাত দৈনিক প্রশংসা সব আল্লাহ কিন্তু আল্লাহ হলেন রবুল আলমিন জগৎ সমূহের রব রব মানে কি বন্ধু আমরা স্বাভাবিকভাবে বাংলায় রব বলতে গিয়ে বলি প্রতিপালক কিন্তু না অনেক গবেষণা এবং বিশ্লেষণে আরবি রব শব্দের যথার্থ বাংলা অনুবাদ করতে গিয়ে অনেকেই একমত হয়ে বলেন যে চারটি গুণ যে সত্তার মধ্যে রয়েছে তার নাম রব এক নী সৃজন করেছেন সৃষ্টি করেছেন অনস্তিত্বকে অস্তিত্ব দিয়েছেন দুই নম্বর যিনি বানানোর পর তা রক্ষণাবেক্ষণ করেন হেফাজত করেন তিন নম্বর যিনি ওই সৃষ্টিকে আহার্য দেন খাদ্য দেন চতুর্থ যিনি বিবর্ধন করান ধীরে ধীরে বড় হয় যার একান্ত হেফাজতে ছোট্ট একটি জিনিস ধীরে ধীরে বড় হতে থাকে সুতরাং সৃজন রক্ষণ পালন বিবর্ধন এই চারটি গুণ সৃজন রক্ষণ পালন আর বিবর্ধন এই চারটি গুণ যে সত্তার মধ্যে রয়েছে তার নাম রব আরব আলমিন জগৎসমূহের রব সৃষ্টি করেন রক্ষণাবেক্ষণ করেন প্রতিপালন করেন বিবর্ধন করেন তাহলে এবার দেখুন প্রত্যেকটি মানব শিশুর সাথে আল্লাহ রব আমরা যারা মানব শিশু হয়ে জন্ম নিলাম মায়ের রেহেমে সুরক্ষিত এর মধ্যে রেহেমেটুর ডিম্বাণুকে নিষিক্ত করালেন তিনি তারই নির্দেশে বড় হতে লাগলো হলো পিণ্ড হলো হার হলো গুস্ত সহ চামড়ায় আচ্ছা দেহ মায়ের পেটের ভিতরে যখন রুহ এসে যায় রুহ মায়ের পেটের ভিতরে প্রাণ যখন আসে তখন সন্তানের খাবার প্রয়োজন হয় কারণ প্রত্যেক প্রাণেরই খাবার প্রয়োজন মায়ের পেটের শিশু কি খাবে রব আলামিন মায়ের পেটে থাকা অবস্থায় সকল শিশুর তথা আমাদের জন্যে খাদ্যের ব্যবস্থা করেছেন তাহলে এই যে রব্বুল আলামিন আমাদের নাভি দিয়ে তার বের করে মায়ের রক্ত চুষে খাওয়ার ব্যবস্থা করেছেন মুখ দিয়ে খাওয়ার নেই নাভি দিয়ে তাই প্রত্যেকটি সন্তান মায়ের রক্ত খেয়ে বড় হয় আর মায়ের রক্ত যখন বাচ্চা চুষে খেতে থাকে তাই মায়ের মাসিক অসুস্থতার কারণে যে তাইতো তা বন্ধ করে দেন মায়ের পেটের সন্তানের খাবার নিশ্চিত করেন অভ্যাস প্রত্যেক শিশুর জন্য এই পৃথিবীতে যত মানুষ জন্ম নিয়েছে সবাই মায়ের পেটে খেয়েছে মায়ের রক্ত মুখ দিয়ে নয় খেয়েছে তার দিয়ে নাবির সাথে লাগানো তার দিয়ে যখন জন্ম নিলাম কি খাব শে পৃথিবীর মায়ের বুকের উপরে গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছেন আমাদের খাদ্য সুহান তিনি রব তাই মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ জন্ম নিলেন জন্মের সাথে সাথে তিনিও রব্বুল আলমিন রিজার্ভ করে তার মায়ের বুকের উপরে যে গরম খাবার রেখেছেন তা তিনি খেয়েছেন আলহামদুলিল্লাহ প্রসঙ্গ বলতে হয় বন্ধু রব্বুল আলামিন। মায়ের রক্ত দিয়ে তার গর্বে তিল তিল করে বড় করলেন আবার মায়ের রক্তকে রিফাইন করে মায়ের বুকের উপরে আমাদের জন্যে দুধ হিসাবে খাবারকে গরম করে রিজার্ভ করলেন কমাস ভাঙা বল বিশ্বনবী শিশু নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল আলী গুসলাম খেয়েছেন আব্বুল আলমিন মায়ের দুধ দিয়েছেন সন্তানকে খাদ্য হিসেবে ঔষধ হিসেবে অনেক জায়গায় সন্তান জন্ম নিলে মায়ের প্রথম দুধটা খেতে দেয় না পরীক্ষায় না মায়ের ওই শাল দুধ পৃথিবীতে আসা নবজাতকের জন্যে রব্বুল আলমিন এর করে রাখা একটি সুন্দর চিরস্থায়ী যথাযথ মহৌষ সুতরাং খাওয়াতে হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ শিশু হয়ে জন্ম নিয়ে মায়ের দুধ খেয়েছেন মায়ের দুধ পান করেছেন তার মা মোহাম্মদ সাল্লের সঙ্গে দুধ পান করিয়েছিলেন সাত দিন জন্মের পর প্রথম সাত দিন তাকে দুধ পান করিয়েছেন কারণ আরবে ওই সময়ে সকল স্বাভাবিকতায় সন্তান জন্ম নেয়ার সাত দিন পর্যন্ত কেবল মায়ের কাছেই থাকত আর সপ্তম দিনেই নাম রাখা হতো আমাদের জন্যে সুন্না হিসেবে নবজাতক জন্মের সপ্তম দিনে নাম রেখো এবং সকলকে নবজাতকের সংবর্ধনায় আয়োজন করে তাকে পরিচয় করিয়ে দিও খাদ্য দিও জেব মোহাম্মদ বিন আবদুল্লা সাল্লাহ আলী হোসেলাম শিশু জন্ম নিলেন আমেনার দুলাল হিসেবে নয়নের মনে হিসেবে পৃথিবীর জন্যে জগৎ সমূহের জন্য রাহমত হিসেবে গর্ভধারিণী মায়ের দুধ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম খুব অল্পই পান করেছেন হ্যাঁ প্রথম সাত দিন তারপরে হয়তো কয়েকদিন। দিন হ্যাঁ বলতে হয় বন্ধু এটি মানব শিশু জন্ম আর সাথে সাথে প্রথম ছয় মাস কেবল মায়ের দুধ শুধুমাত্র একমাত্র খাদ্য এর সাথে অন্য কোনো কিছু দেওয়া উচিত নয় আর হা মাকেও সন্তানের দুধ পাওয়ার জন্য সজাগ সচেতন থাকতে হয় মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম প্রথম সাত দিন মায়ের দুধ পান করার পাশাপাশি আরও দুইজন নারীর দুধ পান করেছেন এবং তা মাকাতুল মুকাররামায় পিতৃ গলিহে থাকা অবস্থায় মায়ের ঘরে থাকা অবস্থায় বাবার বাড়িতে থাকা অবস্থায় হ্যাঁ চতুর্থ আরেকজন নারীর দুধ পার করেছেন যিনি ছিলেন ধাত্রী মাতা সুতরাং মা আর তিনজন দুধ পান করিয়েছেন দাত্রী মা দ্বিতীয়ত তার মাকে দুধ সাহায্য করেছেন রসুল সাল্লা কে দুধ পান করিয়েছেন আরেকজন নারী তিনি হলেন মোহাম্মদ সাল আলী মায়ের সাথে থাকা উম্মে আইমান। ঐতিহাসিকভাবে প্রমাণিত আসলামের মায়ের সাথে পরিবারের সাথে সে এক এবং অভিন্ন হয়ে জড়িয়ে গিয়েছিল আর উম্মে আইমান নামক নারী মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল আলী তার মায়ের সাথে দুই নম্বর নারী হিসেবে দুধ পাহন করিয়েছে আইমান ওই নারীর আসল নাম ছিল বারাকা আকা বিনতে সাহলাবা বিনা আমার বারাকা বিন্তু সাহলাবা বিনা আমর আর কুনিয়াদ ছিল উমা আইমান এই উম্মা আইমানের গর্বদারণী মায়ের সাথে থেকে প্রথম দুধ পান করিয়েছে তৃতীয়ত রসুল সাল্লাহ তাল আলী সাল্লামকে আরেকজন নারী দুধ পান করিয়েছেন আর তিনি হলেন তার চাচা আবুল হাবের দাসী আবুল আহাব নামে রসুল সাল্লি ওসাল্লামের আপন চাচা ছিলেন যদিও তার দুষ্কৃতি দুরাচারিতা নবৌতের বিরোধিতার কারণে সৌরতুল আহাব নাজিল হয়েছে তব্বাতা আবি লাহাবি ওয় নাজিল হয়েছে কিন্তু ওই আবুল আহাব তার এক দাসী ছিল যার নাম সুয়াইবা আবুল হাবের সোয়াইবাহ নামক দাসী মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লামকে দুধ পান করিয়েছিলেন তার মানে জন্মের সচেতন নিজের মায়ের তারপর আমর আর তিন নাম্বার সোয়াইবা যিনি আবুল দাসী ছিলেন তিনিও দুধ পান করিয়েছেন মোহাম্মদুন সাল্লাহ আলাইহি ওয়া আলি ওসাল্লামকে যদিও ঐতিহাসিকভাবে প্রাণিত সোয়াইবা রসুল সালি দুধ পান করান তিনি শিশু নবী মুহাম্মদ আলী আফসাল আসকে তসলিম আর হা পরপর তিনজন নারী মা তারপর জন গর্বদারানী মায়ের পরে জন পান করে এরপরই রসুল আসল চলে যান ধাত্রী মায়ের কুলে হা আমরা আগামী পর্বে রসালী মাতা এবং তার পরিবার এই প্রসঙ্গে জানতে চেষ্টা করব ইনশাআল আশা করি আমাদের সাথে আপনারাও থাকবেন আমাদের সকলকে তার প্রিয়ত আপন বলে কবুল করুন আমিনা আইন্দিবাম sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala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 जानून के महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सकाल सा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 পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ন বাংলাদেশে কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ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 শাইখ আব্দুর রহমান মাদানীর সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়